السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي له ما في السماوات وما في الأرض واجعل الظلمات والنور فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمد عبده ورسوله أما بعد আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নে আমলে তফিক দান করুন হে আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নিন আমাদের আমাদের এই প্রোগ্রামগুলোকে আপনি কবুল করে নিন এর মাধ্যমে আপনার বান্ধবাদেরকে উপকৃত করুন জান্নাতে যাওয়ার বসিলা বানিয়ে দিন সুপ্রিয় দর্শক কাছে দূরে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আমাদের সিরিজ চলছে তারই একটি বিষয় হচ্ছে আসবাবুল নজুল এবং সে আসবাবুল নজরুলের কয়েকটি পর্বের পর আজকের পর্বে আমাদের সামনে থাকছে গত পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে সেটা হলো যে কারণ হবে একটি আর এর জন্য আয়াত নাজিল হবে ভিন্ন একই কারণ তার একটি উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করছিলাম আমাদের মা বোনদের জন্য সুখবর বলেছিলাম যে সে সময় আপনাদের পক্ষে হজরত উম্বুসালাম রিয়া আনহা রসুল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন হেয়ার রসুল্ল মেয়েদের হিজরতের প্রসঙ্গে আমরা তো আল্লাহকে কিছু বলতে শুনতে পাচ্ছি না তখন আল্লাহ রাবুল আলমিন যে আয়াতটি নাজ করেছেন সেটা হচ্ছে আলে ইমরানের একশত পঁচানব্বই তম আয়াত সেখানে আল্লাহ রাবুল্লাহ আলমিন এর করেছেন কি উম এর অর্থানুবাদ হচ্ছে তাদের ডাকে সাড়া দিয়েছেন তাদের পর্বার কিভাবে আল্লাহর বক্তব্য আমি তোমাদের কোন আমুলকেই অর্থহীন করে দেব না কোনো আমুলকেই আমি বিনিময়হীন করে দেব না লা লাউদিউ আমলা আমলিম মিনকু তোমাদের কোনো আমুলকেই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 পরস্পরের সাথে সমাজে একসাথে বসবাস করো এরপরে পাক বলেছেন ফলার ওখরি জুমিন যারা হিজুত করেছে এবং নিজের মাতৃভূমি থেকে যাদেরকে বের করে দেয়া হয়েছে আমার দিনকে ধারণ করার কারণে নির্যাতিত হয়েছে হয়েছেন আল্লাপাক বলেছেন অবশ্যই অবশ্যই আমি তাদের গুণাহগুলোকে মাফ করে দেব এবং অবশ্যই অবশ্যই তাদেরকে আমি জানাতে প্রবেশ করাবো যার পাদদেশ দিয়ে প্রবাহিত হয়েছে নহর আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি পুরস্কার এবং আল্লাহর কাছেই রয়েছে সুন্দর উত্তম সুপ্রিয় দর্শক তাহলে আমরা দেখতে পেলাম এই নাজির হলো হাজর উম্মালামুত আনহার প্রশ্নের কারণে একই উমে সালামারু তাল অন্য এক সময় আবার প্রশ্ন করলেন তিনি বললেন তহজুর রিজাল ওয়ালা তহজুর ওরা আজীব প্রশ্ন আল্লাহ মনে হচ্ছে যেন বর্তমান সময়ের মেয়েদের প্রতিনিধিত্ব করেছেন তিনি বলছেন মেহেরা জেহাদে যেতে পারছে না আমাদের জন্য রয়েছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের অর্থে অর্থাৎ পুরুষের চাইতে দেখুন প্রশ্ন কিন্তু বলবেন যে ভিন্ন না মহিলা প্রসঙ্গে মেয়েদের ক্ষেত্রে প্রশ্ন আল্লাপা কি করলেন আয়াত নাসিল করে দিলেন আগের আয়াত না এখানে ভিন্ন আয়াত নাসিল করা হল আল্লাপাকে সুন্দর আল্লাহ রাবুল আলমিন তোমাদের মাঝে কাউকে কারো উপর প্রাধান্য দিয়েছেন এই তোমরা আকাঙ্ক্ষা করো বা নিরাশ হো না কারণ পুরুষদের জন্য সেটাই তারা পাবে যেটা তারা অর্জন করছে না আর মহিলারও তারা যেটা অর্জন করছে তারা সেটাই প্রাপ্ত হবে কারো উপরে আল্লাহ পাক জলুপ করবেন না অতএব তোমাদের জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে তাতেই তোমাদের সন্তুষ্টি প্রকাশ করা উচিত আজকাল দুঃখজনক হল সত্য আমাদের দিন বিরোধীরা বিভিন্ন ধরনের মুখ রোচক কথাবার্তা বলে আমাদের মেয়েদেরকে বিভ্রান্ত করছে আমি আমার মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি কোরআনকে মানুন হাদিসকে মানুন দেখবেন আপনাকে আল্লাহ রাবুল আলমিন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম পুরুষদের চাইতেও বেশি সম্মানিত করেছেন কিন্তু দুঃখজনক হল যে আমরা সেটা বুঝতে অক্ষম উত্তরাধিকার অর্ধেক দিয়েছে এতেই আমরা শরীয়তের বিরোধিতা করছি বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন ধরনের कथा आऊड़े जातु तकिए देखे सारा विश्व दिखे मे आज अवस्थान कठायत्र इसलम रसुल्लाह सल्लम मेरे अवस्थान के सुदृढ़ कर सबा मे नहीं खेले एख खेल आगामी खेल दुख जनक हल सत्य मेरा बुझे पाचे আচ্ছা এরপরে দেখেন আবার আবারও সেই উম আপনাদের পক্ষে কথা বলছেন তিনি বলছেন আমাদের কি হল পুরুষদের কথা বলা হচ্ছে মেয়েদের কথা বলা হচ্ছে না দেখলেন আল্লাহ একবার আল্লাহ পাক আল্লাহাকালেক স্রষ্টা আন্দাদের সম্পর্কে সবকিছুই জানেন দেখেন মেয়েদের আবদারকে তিনি গ্রহণ করলেন এবং জানিয়ে দিলেন স্পষ্টভাবে সুর এজাবের মধ্যে আপনি তেলাওয়াত করুন পঁয়ত্রিশ নম্বর আয়ার লম্বা একটি সেখানে বলা হয়েছে ভাবে বলছেন লম্বা আয়ারটি তেলাত করতে সময় লাগবে হ্যাঁ তেলাওয়াত করি কাউজিল্লা হিমিন মুসলিম الله رب العالمين حدث أم سلامة رضي الله تعالى عن حال اي قطر بلقيته قرآن باكر مودة اكتب آيات نازل قريتن جدا مياغي بولتن سورة أحزاب الربيترشن برا آيات بش ونه قلو قون اير مودة شن لبشت قريتن الله رب العالمين جمون چهل ده جنو تم نمي ده جنو آيات شو چونتا تشلو اي ان المسلمين والمسلمات ششفر সুপ্রিয় দর্শক আমরা আয়টিও আপনাদেরকে শুনিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আমাদেরকে তা করতে হবে বিরতির পর কারণ বিরতির সময় হয়েছে আমরা আশা করছি ইনশা আল্লাহ বিরতির পর আপনার আপনাদেরকে আমরা আমাদের সাথে পাব ভালো থাকুন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 আবার ফিরে এলাম আমরা বিরতির পর তো আলোচনা করছিলাম হাজরত উম সাল্লাম আনহার কথা তিনি আমাদের মা বোনদের প্রতিনিধিত্ব করেছেন সামনে দুটো আয়াত আপনাদের সামনে পেশ করেছি আরো একটি আয়াত বাকি আছে হাজরত উম্মে সাল্লাম রদি আলাহ তাল আনহা রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে বলছেন ইয়া রসুল মা আলানা আলাহুল কুরআন আমাদের কি হলো যে কুরআনে আমাদের কথা বলা হচ্ছে না আমাদের উল্লেখ করা হচ্ছে না কামায়ুস্কর রিজাল যেভাবে পুরুষদের কথা বলা হচ্ছে উল্লেখ করা হচ্ছে আল্লাহরুল আলমিন হাজরত উমিল্লাম রবিআল্লাহ তালাহ আনহার এই কথার পরিপ্রেক্ষিতে নাজিল করলেন আয়াত আমাদের মা বোনদের প্রতিনিধিকারী হাজরত উমসালাম রবি আল্লাহ তাল আনহার প্রতি সম্মান প্রদর্শিত হল আয়াতটি কি ছিল সুর আহজাবের পঁয়ত্রিশতম আয়াত দেখুন প্রায় ষাটটি আটটি গুণ বলা হয়েছে আমরা শুনি তাহলে আয়াতটি ইসলিমী নবল মুসলিম তিল মুমুকমিনী নবল মুমুকমিন তি কী তী নবল কী ও নদিকা তি কি বলেছেন আল্লাহ নিশ্চয়ই শুনতে ইচ্ছা করছে এবং এই শব্দগুলো আপনাদের কাছে কিন্তু পরিচিত আপনারা যদি একটু ভাবেন একটু দেখেন দেখবেন যে প্রায় প্রত্যেকটি শব্দ আপনাদের কাছে জানা আছে দেখুন আল্লাপাক প্রথমে বলছেন কি ইন্নআল মুসলিম হিনাওয়াল মুসলিমাদ মুসলিম পুরুষ এবং নারী মিনি নিনাদ ইমানদার পুরুষ এবং নারী যদিও ইসলাম ইমান ভাবে জড়িত তারপরে এখানে ভিন্নভাবে প্রদর্শনের অর্থ এই নয় যে মুসলিম বলতে একদিকে বোঝানো যাবে মমেন বলতে আরেক দিকে বোঝানো যাবে না কাছাকাছি আচ্ছা এরপর ইসলাম মুসলমান কাকে বলে আপনিও জানেন পুরুষরাও জানে মুসলিমাতমেন ইমানের কি সংা কি আরকান সবকিছু যারা মেনে চলছে তারা মৌমেনার মুসলিমিমাত এবং পুরুষ বেশি যারা ইবাদত করে তারা নারীও যারা বেশি ইবাদত করে তারা এরপর ও দেখি থেকে এসছে সত্যবাদী এরপর আপনার সবাই জানেন নারী পুরুষ বিনয়ী খুশু থেকে এসছে অন্তরের বিনয় দেহের বিনিময়ে শরীরের বিনয় আচরণের বিনয় বিনয় মানে মহিলা পুরুষ ওয়াল খাসীন এরপর والمتصدقين والمتصدقات تصدق تصدق মানে সাদকা জারিয়া করেন বেশি দানশীল জারায় পুরুষ এবং মহিলা উভয়ের والصائمين والصائمات সওম সবাই বুঝেন যারা নিয়মিত রমজান রোজা ফরজ وضع عليه এর পর একটা মারাত্মক কথা বলছেন عجیب والحافظات ওই সকল পুরুষ যারা তাদের লজ্জাস্থানের ওয়াল্লা এবং ওই সমস্ত মহিলা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এখানে ও ফুরু জাহন্ন বলার প্রয়োজন নেই কিন্তু পুরুষদের সামনে যখন বলা হয়েছে এদেরটাও একই অর্থে বোঝানো হয়েছে এরপর মহিলা এবং পুরুষদের মধ্যে যারা আল্লাহকে বেশি বেশি জিকির করে এবং স্মরণ করে এবং এই জিকিরটা বসে বসে জিকির করার নাম নয় এই হচ্ছে সার্বক্ষণিক জিকির আপনি সলাত আদায় করতে গেছেন আল্লাহ জিকির যদি আপনার মাথায় না থাকে সলাৎ আদায় করছেন কিভাবে আপনি উজু করতে গেছেন আল্লাহ জিকির যদি সামনে না থাকে তাহলে আপনি উজুর ফরজগুলো সন্নদগুলো কিভাবে আদায় করছেন এটাও আল্লাহ জিকির অনুরূপ আপনি বিছানায় গেছেন তো আপনি পড়ছেন বিসমিকা আল্লাহ আহি আল্লাহ জিকির দোকানে আপনি বসে ব্যবসা করছেন সেই ব্যবসার মধ্যে হালাল হারাম মিশ্রিত আপনি আল্লাহ জিকের আপনার স্মরণে হলো আপনি হালাল হালাম মিশ্রণ করতে পারলেন না আল্লাহ মিথ্যা কথা বলা সময় এসছে আপনি বললেন আল্লাহ আল্লাহ আনত আল কাজ আল্লাহ বলেছেন আল্লাহর অভিশাপ নাজির হোক আপনি থেমে গেলেন আল্লাহ সুফহান এইভাবে জেকের কে বুঝতে হবে জেকের মানে সকাল সন্ধ্যা দুপুর কিছু জিকের করলে আল্লাহ আল্লা বা এগুলি জেকের অন্তর্ভুক্ত অন্তরকে শক্তিশালী করে বটে কিন্তু এই জেকিরটা হচ্ছে আসল সুফহান তো যারা এই জিকির করবে আল্লাহ পাক কি বললেন সুপ্রিয় দর্শক দেখুন এই সবগুলোকে যদি আমরা মেলাই উমে সালাম তাহলে মনে হবে যেন ভিন্ন ভিন্ন কিন্তু প্রসঙ্গ সেটা হচ্ছে কি মেয়েদের কেন মেয়েদের কথা উল্লেখ করা হচ্ছে না। ব্যাপারতের ব্যাপারে মেয়েরাও হিজরত করেছে মেয়েদের কথা কেন উল্লেখ হল না তারপরে মেয়েরা যেহাদে যেতে পারে না পুরুষরা চায়। মিরাসের ক্ষেত্রে তাদেরকে কম দেয়া হয়েছে দেখুন উমেসাল্লাহ আল্লাহ অনেক একই প্রসঙ্গ ভিন্ন আচ্ছা এবার চলুন আমরা অন্য আরেকটি প্রসঙ্গে চলে যাই ওর আনে পাকের মধ্যে এমন কিছু আয়াত আগেই নাজিল হয়ে গেছে কিন্তু তার বাস্তবায়ন হয়েছে পরে যেমন বলা হচ্ছে তাকাদ্দ আয়া আয়াল হক বিধানটা আসছে পরে কিন্তু সেই বিধান সম্বলিত আয়াতটা আগেই নাজিল হয়ে গেছে বাস্তবায়ন হয়েছে পরে এ ধরনের ঘটনা ঘটেছে যেমন দেখুন মক্কা মোকাররমার মধ্যে মক্কা মোকার এমন একটি শহর যে শহরে খুন খারাপি সব কিছু নিষিদ্ধ হারাহাম করা হয়েছে কিন্তু এই শহরের মধ্যেই একটি সময় আল্লাপাক নবীজিকে দিয়েছেন সেই সময় প্রয়োজনের তাগিদে তাকে মানুষ হত্যার অনুমতি দেয়া হয়েছে কিন্তু সবাই জানি আমরা সেই ঘটনাটা ঘটেছে অষ্টম হিজড়িতে কিন্তু এই প্রসঙ্গে আয়াত নাজিল হয়েছে সুরাটি অবহিত সেটা হচ্ছে কিহাদ আল বালাদ এই শহরের খেয়ে বলছে আপনি এই শহরকে মুক্ত এখানে বলা হচ্ছে হালাল করে দিয়েছেন আল্লাহ শত্রুদেরকে শাস্তি দেওয়ার জন্য শত্রু মুক্ত করার জন্য এই মক্কা মুরে মুক্ত করার জন্য আচ্ছা অনুরূপ আমরা দেখতে পাই যে রমাদানের ঈদের সময় যে আমরা সদকুল ফিতর দান করি এই বিধানটা কিন্তু এসছে হিজরতের পর মদিনা মুনব্বারায় কিন্তু এই সম্পর্কে আয়াত নাজিল হয়েছে অনেক আগে মক্কা মকার রায় যেমন বলা হচ্ছে সৌর আলার মধ্যে সে ব্যক্তি সফল হয়েছে যে সুনির্দিষ্টভাবে যে জাকাত আদায় করেছে বিহা আলা জকাতুল ফতুর বল আয়া তোমা কী আয়ামক হ্যাঁ অথচ রমাজান এটা আপনার রমাদানের ঈদ অথবা সথেত এর বিধান আয়াতের সম্পর্কে যদিও ভিন্ন মত আছে কেউ বলেছেন এটা এই প্রসঙ্গে নাজিল হয়েছে আর কেউ বলেছেন যে এটা নাজিল হয়েছে আত্মশুদ্ধির জন্য সে যাই হোক উভয়টাই এখানে কার্যকর হতে পারে और एक विषय नहीं आस देखो कुर आने पैशिष्ट्य हे कुर आने पाके भविष्यवाणी जेटा अंको ग्रंथे पा जाए जे भविष्यवाणीगुल अक्षरे अक्षरे वस्तवायित तरफ सुरै कम आयात पैंतालिश অবশ্যই শত্রু বাহিনী পরাজিত হবে অচিরেই এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে নাজিল হয়েছে মক্কা মহাসমায় রিয়াহু তু বলেন কিন্তু আমি বুঝতে পারছিলাম না কোন পক্ষ পরাজিত হবে তিনি তেলা করতেছেন শত্রুপক্ষ পরাজিত হয়েছে এবং প্রদর্শন করে পালিয়ে গেছে কিন্তু এই আয়াত্রী নাজির হলো কবে সেই মক্কা আজ সুপ্রিয় দর্শক এইভাবে আরও অনেক উদাহরণ আছে আমরা আসিদিকে যাব না এর পরও এরপরও স্বাবজুলের আরও কিছু অংশ বাকি আছে সেটা আমরা পরবর্তী পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব আজকে আমাদের সময় শেষ হয়ে যাওয়ায় এখানেই আমাদেরকে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 जरो डबल वन थ्री टू थ्री जिरो टू इस डॉलर अट्ठा जिनो डबल वन थ्री टू थ्री जिरो थ्री टा पाठ मेल कर रेट पीस टी डटी मानव